দ্বিতীয় খণ্ড তৃতীয় পরিচ্ছেদ প্রাপ্য জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয় বালিশ ও তার খোলটা দেহি ও দেহ ঠাকুরকে বলিতেছেন যে দেহ বিনস্বর থাকিবে না দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাঁহারই পূজা করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটা কথা আছে ভক্তের হৃদয় তার আবাস স্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে রূপে আছেন যেমন কোনো জমিদার তার জমিদারি সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যুগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী যখন রাঁধে তখন রাধুনী বামন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় এই রূপ বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি তাও বলবার জোনাই জ্ঞানীরা ওইরূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবধ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীব, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন তাঁরই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয় মধ্যে আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্িংশী তত্ত্ব জীব জগত হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না भक्तर भूप जानो, हे भगवन तुम प्रभु तुम्हारे दास तुम तुम पिता मत तुम पूर्णी तुम्हार अंश भक्त एम कथा बोलते इच्छा करना ब्रह्म जोगी और परम्मा के स चेष्ट कर उद्देश्य জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে মন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নাম ভেদমাত্র যিনি ব্রহ্ম তিনিই আত্মা তিনিই ভগবান জ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা भक्तर भगवान